দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে গেলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে গেলো নির্বাচন জনগণ কিছুই পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্চনা জীবন ভরে লাঞ্চনা ৩০ বছর ভোটি বলে কিছুই পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্চনা লাঞ্চনা। জীবন ভরে থেকে শিক্ষা নিলে নতুন ভাবে গড় জীবন অতিথি থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গড় জীবন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন थन कत सरकार गल कत दिल शांत देल कलाटा आसले सब बाहाना आसले सब बाहाना কত সরকার গেল কত দিল আসলে সব আসোলে ওদের আরও সমর্থন জনগণ সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন সমর্থন জীবন ভরে কত নেতার তরে করিল আত্মদান ইসলামাজি তরে করিতে করিতেছে আহ্বান করিতেছে জীবন ভরে কত নেতার তরে করিলি আত্মদান ইসলামাজি তদের তরে করিতেছে আহ্বান করিতেছে এইটা কেশার আনা দিলে জিন্দেগি তোর বিসর্জন এই ডাকে দিলে জিন্দেগি তোর বিসর্জন বুঝে শুনে দিয় সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিয় সমর্থন ইমানি জীবন দিয়ে ওই ক্ষমতায় পাঠাইলে তো রাজা রে তারা আজই দেয় না রে দম তৌহিদি জনতারে তৌহিদি জনতারে জীবন দিয়ে ওই ক্ষমতাই পাঠাইলি তো রে তারা আজি দেয় না জনতারে। দামি জনতারে যদি শিক্ষা না লাও লাগবে যে আবার কান্দন তবু যদি শিক্ষা না লাও লাগবে যে আবার কান্দন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন নির্বাচন তার আবির্ভাব গায়ে পড়ে জমায় তারা জনগণের সাথে ভাব জনগণের সাথে ভাব নির্বাচনের আগে ভাইরে কত নেতারা ভাব গায়ে পড়ে জমায় তারা জনগণের সাথে ভাব। জনগনের গেলে নির্বাচন বাটি চালান দিয়েও পায়না চইলা গেলে নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন। দেশের জনগণ দিও সমর্থন তোষ বিহাতে পট্টি মাথায় কেউ বা আবার বিসমিল্লা খুদার দোহাই দিয়ে বলে নৌকার মালিক তুই আল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ जयीले बुझे शुने दियो समर्थन देशर जनगण बुझे शुने दियो समर्थन ইমানি দিতে জাতি যখন হাই হতাশে করছে সুযো হাহাকার পীর সাহেব চর্মনাই এলো দুর্গরিতে অন্ধকার দুর্গরিতে অন্ধকার জাতি যখন হাই হতা করছে শুধু হাহাকার পীর সাহেব চরম নাই এলো দূর করিতে অন্ধকার তার নেত্রীতে এবার হবে সকল জালিমের পতন তার নেত্রীতে এবার হবে সকল জানি পতন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে যেন নির্বাচন